আনা সিবনু মালিক রাজিয়াল্লা তালাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলিয় সাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজনে বের হতেন তখন আমি ও একজন বালক তার পেছনে যেতাম আর আমাদের সাথে থাকত একটি লাঠি বা একটি ছড়ি অথবা একটা ছোট নেজা আরও থাকত একটা পানির পাত্র তিনি তার প্রয়োজন সেরে নিলে আমরা তাকে ওই পাত্রটি দিতাম